ফুলের দ্বীপের রানী এক রানী ছিল যে ফুলের দ্বীপে রাজত্ব করত বিয়ের কয়েক বছর পরেই তার স্বামী মারা যায় সে সেই কষ্ট ভুলতে পারেনি তাই সে নিজেকে সারা দিন তার দুই রাজকন্যার লেখাপড়ার বিষয়ে ব্যস্ত রাখে তারা যত বড় হয়ে উঠতে লাগল রানী ভয় পেয়ে গেল যে তার বড় লিলির অসাধারণ রূপ দেখে অন্যান্য সবকটা দ্বীপের রানী হিংসে করবে প্রতিটা দ্বীপের রানী এই নিয়ে খুব গর্ব করে যে সেই পৃথিবীর সেরা সুন্দরী আর বাকি সবাইকে তার রূপের সামনে মাথা নত করতে হয় তার এই প্রতিপত্তি আরও বাড়াতে সে রাজাকে অনুরোধ করেছে যাতে আশেপাশের সব দ্বীপের সঙ্গে যুদ্ধ করে আর রাজা তাই করেছে কারণ সে শুধু রানীকে খুশি করতে চায় তবে সঙ্গে একটা শর্ত আছে নতুন জেতা দেশের রাজকন্যার বয়স ১৫ বছর হলে পরেই তাঁদের সভায় হাজির হতে হবে আর রানীর রূপের কাছে মাথা নত করতে হবে ফুলের দ্বীপের রানী ঠিক করে নিল যেদিন মেয়ের ১৫ বছর বয়স পূর্ণ হবে সেদিন তাকে দাম্ভিক রানীর সামনে হাজির করবে রাজকন্যা রূপের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল রানীর কানেও কথাটা উঠল সেও অধীর আগ্রহে রাজকন্যার জন্য অপেক্ষা করেছিল তৈরি তো রাজকুমারী হ্যাঁ মা তৈরি রানীর আগ্রহ খুব শীঘ্রই হিংসে পরিণত হল কিন্তু যখন সাক্ষাৎ হলো তখন তার রূপের ছটায় তার চোখ ধাঁধিয়ে গেল আর সে স্বীকার করতে বাধ্য হলো যে এমন রূপ এবং এমন সে আগে কখনো দেখেনি কিন্তু কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না যে কেউ তাকে ছাপিয়ে যেতে পারে আমার একটা ভীষণ জরুরি কাজ আছে আমি এখন যাচ্ছি অন্য কোনো সময়ে এসে কাজটা আমি সম্পূর্ণ করব ঠিক আছে সভাসদরা এমন ভাবে রাজকন্যার প্রশংসা করছিল যে সে অসুস্থতার বাহানা করে নিজের কক্ষে ফিরে গেল ফুলের দ্বীপের রানীকে খবর পাঠালো, যে সে খুবই অসুস্থ তাই তার মেয়ের সঙ্গে দেখা করতে পারবে না তার সভার এক মহিলাকে আদেশ দিল যে সে যেন ফুলের দ্বীপের রানীকে তার মেয়েকে নিয়ে নিজের রাজ্যে ফিরে যেতে বলে কিন্তু সেই মহিলা ফুলের দ্বীপের রানীর পুরনো বান্ধবী তাই সে আসল উদ্দেশ্যটা জাদু ক্ষমতার কথা তাই মেয়েকে করে দিল যে তার বিরাট বিপদ হতে পারে আর কোনোভাবেই যেন আগামী মাস সে প্রাসাদের বাইরে না যায় মাস কেটে গেছে ছমাসের শেষ দিনে প্রাসাদের পাশে প্রান্তরে এক অপূর্ব দৃশ্য দেখা গেল। গেলকা মাকে অনুরোধ করল যেন তাকে প্রান্তরে যেতে দেওয়া হয় আর রানী ভাবল যে এখন আর বিপদ হবে না তাই তাকে নিয়ে যেতে রাজি হলো খুব বেশি এগিয়ে যে ওনালিনী যাব না মা রানী আর তার সভাসদরা এতদিন পরে প্রিয় রাজকন্যাকে মুক্ত দেখে খুব খুশি হল খুব সাবধান সুন্দর দেখতে খুকুত্তা তুমি ওহো আমাকে কি সুন্দর জায়গা খুঁজে দিলে রাজকন্যা সেই সুন্দর জায়গায় ছুটে গেল ঘাসের উপর বসে পড়লো আর মুহূর্তটা উপভোগ করতে লাগলো কিন্তু রাজকন্যা দিনের বেলায় ঝর্নার পাশে কুকুরটার সঙ্গে খেলে নিজেকে ফুলিয়ে রাখে কিন্তু যখন রাত হয়ে আসে তখন ভাবে যে সে এবার কি করবে এত কিছু সে খুব ক্লান্ত তাই সে ঘুমিয়ে পড়ে সে আরো ফল খায় আরো জল খায় ফুলের মধ্যে ঘুরে বেড়ায় ছোট্ট কুকুর ছানার সঙ্গে খেলে আর রাতে গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ে এইভাবে অনেক মাস কেটে যায় ধীরে ধীরে ভয় দূর হয়ে যায় আর নিজের ভাগ্যকেও সে মেনে নেয় একদিন সে দেখে যে তার সঙ্গীর যেন মনটা খারাপ আর তার কাছে এসে রোজকার মতো আদরও করছে না তুমি ঠিক আছো শোনা ভাবল যে অসুস্থ হয়ে পড়েছে তাই তাকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে ঘুম থেকে উঠেই প্রথমে তার কুকুর ছানার কথা মনে পড়ল সে গুহা থেকে ছুটে বেরিয়ে এলো তার খোঁজে শুনুন বুড়ো লোকটা এক নিমেষে উধাও হয়ে গেল সে ঠিক দেখতেও পেল না ভাবতে লাগলো যে তার কুকুর ছানা হারিয়ে গেছে নাকি এই বুড়ো লোকটা চুরি করে নিয়ে গেছে দিদির মাথায় পড়াতে চাইল যে আসল উত্তরাধিকারী আমাদের সমান ক্ষমতা থাকবে নতুন রানীর প্রথম কাজ হলো মৃত মায়ের উদ্দেশ্যে সম্মান জানানো কুকুর ছানাকে হারানোর দুঃখ সে ভুলতে না পেরে দেশে দেশে তাকে খোঁজার জন্য লোক পাঠালো। তাও যখন তাকে খুঁজে পাওয়া গেল না সে এতটাই ভেঙে পড়ল যে ঘোষণা করল যে তার কুকুরকে খুঁজে আনবে তাকে অর্ধেক রাজত্ব দেবে ছেলেরা চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়ল কিন্তু সবাই শূন্য হাতে ফিরে এলো। এই দুঃখে রানী ঘোষণা করল যে সেই কুকুর ছাড়া তার বেঁচে থাকা সম্ভব নয় তাই যে তাকে খুঁজে এনে দেবে রানী তাকে বিয়ে করবে এই ঘোষণা শোনার পর সভা একেবারে খালি হয়ে গেল সারা দেশের লোক যখন কুকুরের জন্য চারিদিক তোল পার করে চলেছে তখন রানীর কাছে সংবাদ এলো খুব বিচ্ছিরি দেখতে একটা লোক তার সঙ্গে দেখা করতে চায় তোমার যা বলার বলো আমি রানীকে তার কুকুর জানা ফেরিয়ে দিতে পারি যদি বিয়ের ব্যাপারে সে যা বলেছে সেটা রক্ষা করে দেশবাসীর অনুমতি ছাড়া রানী কিছুতেই বিয়ে করতে পারে না তাই জন্য সভাসাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এক্ষুনি সভা ডাক সভাস যতক্ষণ না কোন সিদ্ধান্তে পৌঁছচ্ছে তোমাকে আমার থাকার ব্যবস্থা করে দেওয়া হবে অসংখ্য ধন্যবাদ রানী পরের দিন সভা বসল আর রাজকন্যার পরামর্শে ঠিক করা হলো যে লোকটাকে কুকুরের বদলে প্রচুর অর্থ দেবার ব্যবস্থা করা হবে আর সে রাজি না হলে তাকে দেশ থেকে বিতাড়িত করা হবে কিন্তু লোকটা রাজি হল না আর সভা ছেড়ে চলে গেল ডেজি রানীকে জানালো যে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তখন রানী ঠিক করল যে যতদিন না সে তার কুকুর ছানাকে খুঁজে পাবে সে সিংহাসন ছেড়ে সারা পৃথিবীতে তাকে খুঁজে বেড়াবে একটা কুকুরের জন্য তুমি ঘুরে বেড়াবে তুমি যে কোনো কুকুর বা যে কোনো মানুষকে দেখো আমার মনে হয় কোনো বন্ধু দেশ থেকে এসেছে তুমি কি করে জানলে প্রত্যেকটা জাহাজে পতাকা লাগানো রয়েছে সুন্দর করে সাজানো আর সংবাদ পেল যে এই জাহাজগুলো পান্না দ্বীপের রাজপুত্রের নৌবাহিনীর জাহাজ রাজপুত্র তার রাজ্যে নোংর ফেলার জন্য অনুরোধ জানিয়েছে এবং তার বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করেছে রানী তাকে বসতে অনুরোধ করল আর প্রায় এক ঘন্টা ধরে তাদের মধ্যে আলোচনা চলল আমার রানী আপনাকে অদ্ভুত কয়েকটা কথা জানানোর আছে যার সত্যিটা শুধু আর শুধুমাত্র আপনিই জানেন। ঠিক আছে, আপনি আমি আমি অন্য যে তাদের একটা ছোট যোজক দিয়ে আমাদের দুই রাজ্যকে যুক্ত করা হয়েছে একদিন একটা হরিণ স্বীকার করতে গিয়ে দুর্ভাগ্যবশত তার সঙ্গে দেখা হয়ে যায় আর আমি তাকে চিনতে না পেরে তাকে অভিবাদন জানাই আপনি তো চেনেন ভালো করে যে সেই রানী অজানা দেশে দিল আর সেখানে আপনার দেখা পাওয়ার সৌভাগ্য হলো আমার কিন্তু রানীর প্রতিহিংসা এখানেই শেষ হলো না সে আমাকে এক কুর্সিত বৃদ্ধে পরিণত করলো আপনার সামনে আমার ওই রূপ নিয়ে দাঁড়াতে এতই অস্বস্তি হচ্ছিল যে আমি গভীর বনে লুকিয়ে পড়লাম সেখানে এক পরীর সঙ্গে আমার দেখা হল সে আমাকে দাম্ভিক রানীর অভিশাপ থেকে মুক্ত করল সে আমাকে আপনার কথা বলল আর বলল কোথায় আপনাকে খুঁজে পাবো দ্বীপে রানীর হিংসা আর দম্ভ এমন সব ঘটনা ঘটালো যে পরীরা বিরক্ত হয়ে তার সব ক্ষমতা নিয়ে নিল শাস্তি হিসেবে আমি আপনাকে নিজের হৃদয় দিতে এসেছি যা শুধুমাত্র আপনারই রানী সেই মরুভূমিতে প্রথম দেখার দিন থেকে কয়েকদিন পর রানী লিলি আর রাজপুত্রের বিয়ের খবর সারা দেশে ছড়িয়ে পড়ল তারা দীর্ঘদিন ধরে সুখে শান্তিতে বাস করল আর রাজত্ব করল